আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিনা ওসলিম ওসালা শরফিয়া ইবুল নবীন মুহম্মদ ওয়াইহি ও আসহাবিহি আজমাইন আবাদ পিস টিভি বাংলার দূরেরও কাছে সম্মানিত সুদর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা আমাদের সাথে এই যোগ দিয়েছেন আপনাদের সকলের জন্য রইল প্রাণ শুভেচ্ছা মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার আর তার মারাত্মক ঢেউগিয়ে লেগেছে মৃত ব্যক্তি পর্যন্ত আর এই মাইয় কেন্দ্রিক অসংখ্য কুসংস্কার আমাদের মধ্যে বিরাজ করছে তার মধ্যে অন্যতম একটা হল যে মৃতর পরেও এটাকে হিমাগারে রেখে দিয়ে বিলম্ব করা সময়ে দাফন না করা আসলে বিলম্ব করার কোনো সুযোগ আছে কি এ বিষয়টা আমরা জানতে চাইব আজকে আমাদের অতিথি আলোচক তাদের সাথে আমরা প্রথমে পরিচিত হয়ে নিব আমার নাম থেকে আছেন শেখ আকরাম উজ্জামান বিন আবদুল্লাহ সম্মানিত সরি বলছিলাম যে মৃত্যুর পরে মানুষকে পৌঁছাই দিতে হবে তার নাই। সে ঠিকানাটা কি আর পৌঁছাতে গিয়ে কত স্টপি কত বিপাতি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জন উপস্থাপককে তিনি মৃত ব্যক্তি কেন্দ্রিক আরেকটা কুসংস্কার নিয়ে আলোচনা করতে বলার জন্য আসলে ইসলাম এত বিজ্ঞান সম্মত দিন বা ধর্ম যার যখন যেমন প্রজন যার ক্ষেত্রে যেমন বিধান দেওয়া প্রয়োজন ঠিক আল্লাহ রসুল হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম ওইভাবেই বিধান দিয়ে গেছেন মৃত ব্যক্তির পূর্বে যেমন বিধান দিয়েছেন মৃত্যুর পরে কিভাবে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বিধান দিয়েছেন এগুলো ডিটেলস জি সময় বলে দিয়েছেন তো মৃত ব্যক্তি যখন মারা গেল তার দাফন কাফন হয়ে গেল তখনই তার কিন্তু পরবর্তী ধাপ আমাদেরকে তাড়াতাড়ি অগ্রসর হইতে হবে পরবর্তী ধাপে পরবর্তী ধাপগুলো যে রয়ে যাচ্ছে সেটা হলো তার জন্য সলালা করা এবং তাকে দাফন করা এই কাজগুলোর ভিতরে কি ধরনের গ্যাপ থাকবে সময়ের গ্যাপ রসুল্লা সাল আলহিউলাম বিভিন্ন হাদিসে যেটা আমাদেরকে এই ব্যাপারে অনেক হাদিস আছে তার সার কথাটা হলো যে কয়েকটা জিনিস যে তাড়াতাড়ি করতে হয় তার ভিতরে একটা হলো মৃত ব্যক্তি যখন মারা যায় তার দাফনের ব্যবস্থা করা তাড়াতাড়ি তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করতে হবে এখানে বিলম্ব যত করা হবে যেমন আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের বিধান লঙ্ঘন তেমনি নিজেরা ক্ষতিগ্রস্ত হওয়া এবং ক্ষতিগ্রস্ত করা নিজেরা ক্ষতিগ্রস্ত এভাবে হয় যদি ওই মৃত ব্যক্তি মৃত ব্যক্তি পাপি হয় অপরাধী হয় আমরা তো জানি না সে অপরাধী না সৎ সে কবরে শাস্তি পাবে না শান্তি পাবে আমরা তো কোনটাই জানি না তাহলে এখানে আল্লাহ রসুলা যদি তোমরা দ্রুত নিয়ে যাও রসুলাম এই জন্য বলছেন যে তোমরা তাড়াতাড়ি জানাজা করো ভয় তাকে সালে হাত যদি সে নেই যদি জানাজা সে ব্যক্তি যদি হয়। তাহলে ও বলে যে সে যদি ভালো না হয় তখন সবসময় বলতে থাকে আইনা তাজা তোমরা আমাকে কোথায় নিয়ে যা ওয়াইলাকম তোমাদের ধ্বংস হোক তোমাদের ক্ষতি হোক তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তাহলে অত্র বোখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে লোকটা মরার পরেই বারবার বলতে থাকে যে তোমরা আমাকে আল্লাহর সন্তুষ্টির কাছে বা আমার নির্ধারিত স্থানে পৌঁছে দাও আর পক্ষান্তর এসব ছেলে মেয়ে কোথা থেকে আসবে তার জন্য অপেক্ষা করছে আরেকটা হাদিসে এসেছে আবহাওয়ার রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন আল মুস্তারিহ আল মুস্তারাহিন হোক এই বাক্যটা আল্লাহ রসুল বললেন তখন সাহাবিগন বললেন মালমুস্তারিহ আল মুস্তারা হোক वाक्यू तरह अर्थ हल्त शांति लाभ करी शांति लाभ करुक एरक वाक्य तो तक रसुल्लासलम देखो ओ जदि भलो है व्यक्ति जो भलो है तुमताड़ीता कबर दिए दो कबर हमारे जानना ता शांति स्थान पाठ दिल আর যদি ও খারাপ হয় সেটা পড়বে আল্লাহারে ওয়ালা হাজারে ভাবে শব্দে যে বোকারে মুসলিমে তার খারাপ প্রতিক্রিয়া পড়বে দেশের উপরে মানুষের উপরে পশু প্রাণীর উপরে গাছপালার উপরে যত কিছু দুনিয়া আছে প্রাণী হিসেবে এমন কি যেগুলো মানুষের মতো প্রাণী নয় চলার গতি রাখে না যেমন গাছপালা বৃক্ষলতা আদি এরপরেও তার ক্ষতি পড়ে তাহলে তাকে উপরে রাখা কত মারাত্মক অপরাধ তার ক্ষতিটা সব কিছুর উপরে ছড়িয়ে পড়ছে এই কারণে রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তোমরা তাড়াতাড়ি করো অত দুইটি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে एक लोक मारा गो द्रुत सम्भव त्रुत करते हैं कबर देख लंडनिका थे हिमागारे कि पदार्थ दिए रेखे জানাজা হো এখানে একবার জানা যা হোক ওখানে এই বিভিন্ন পর্যায়ে তার জানাজার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে এগুলো সব কুসংস্কার দেরি করা কুসংস্কার আরো আরো কুসংস্কার বেরিয়ে আসছে যে সেই নজ্লা কুসংস্কার এত বেড়ে গেছে যে সেই জানাজাতে মানে এমন এক শ্রেণীর মানুষকে দাওয়াত দেওয়া হচ্ছে যেহেতু আল্লাহকে চিনে না আল্লাহ রাসুল কে না নাস্তিক এবং এমনও কতগুলো স্থানে নিয়ে যাওয়া হচ্ছে যে স্থানগুলিতে একটা জানাজা হোক এরকম কোন জায়গা নয় সেখানে হয়তো কোনো রাস্তা না আছে বা সেখানে আছে বা সেখানে কোন সৌধ আছে ছিল গুলিতে নিয়ে যাওয়া স্মৃতিচারণের নামে সেই লোকটাকে একেবারে শেষ করে ফেলতে শেষ করে ফেলা হচ্ছে এগুলো সব কুসংস্কার কি ইসলামী মর্যাদায় প্রত্যেকটা মুসলমানকে দাফন করতে হবে এটা হলো শরীয়ত কেউ কি ওইরকম মর্যাদা নিয়ে জান্নাতের সফলতা অর্জন করতে পারবে আল্লাহমান একটা আমার যে আমরা বিভিন্ন সামাজিক মর্যাদায় চাই সৈনিক মর্যাদায় চাই রাষ্ট্রীয় মর্যাদায় চাই একেবারে ঠিক আমেরিকা, ইউরোপ স্টাইলে আমাদের দেশে আল্লাহর রসুল সাল্লামের সাহাবি অন আসান আল্লাহ আজল্লা বিল ইসলাম আমরা মমিন জাতি এমন সম্প্রদায় আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন ইসলাম দিয়ে জাহিলি যুগে কত অসম্মান ছিলাম সেটারে ওয়ারেস হইতাম তারপরে উনি বলছেন যে ইসলাম আমাদেরকে সম্মানিত করেছে ইসলাম যত বেশি ধরব সার্বিক পর্যায়ে তত সম্মানিত বেশি সম্মান আর উনি বলে দিয়েছেন রসুল সাহাবি যে মহামাল ইসলামে আজাল যখনই আমরা ইসলাম ছাড়া অন্য কোনো মর্যাদাই মর্যাদাবান হইতে চাইবো তখনই আমাদেরকে আল্লাহত করবেন পাঁচ আটতেছি একটা আল্লাহ বেঈতি আমাদের উপরে চাপাই দিয়েছে নগদ অনহ। জীবিত থাকতেই সামাজিক মর্যাদা বা নেতৃত্ব মর্যাদাকে প্রত্যাখ্যান করলেন তিনি তার ছেলেকে বললেন আবদুল্লাহ আয়েসার কাছে যাও আয়েসার জিয়া আল্লাহ কাছে গিয়ে বলো যে রাসুলের পাশে যে কবরের জায়গাটি আছে রাসুল সাল্লাহ আলি সালামের পাশে তারপরে একটু কবর তারপরে যে কবরের জায়গাটা আছে সেই জায়গাটা আমাকে দিবেন কি না अब मानसर कुछ डर ना बोलने ना सम्मान देवे মোটা অক্ষরে না লিখলে নাকি সম্মান দেওয়া হয় না সে মর্যাদার না উল্লেখ করলে নাকি কষ্ট পান জাহান নামের মাধ্যমে প্রমাণ তার জীবদ্দাসা তার বলে গেলেন আবদুল্লাহ বাইশটা রাষ্ট্রের অল্প কিছুক্ষণের জন্য তারপর আল্লাহ এই সুন্দর এবং গঠনমূলক আলোচনায় আশা করবো কেউ দূরে যাবেন আসসালাম আলাইকুম অনাহতাহ श्लिष्ट कि आलोचित होलुमुल आन, आन, हो आन, हो आलो आन शुरोन कुरान भल भाव बुझवार की ज्ञान रखा जरूरी জানতে বলে দেখুন উলমুল কুরান ও ইসলামী প্রতি জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে करची। करते। कारोन आपना आमार शुक्रवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटादेश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 যাই কিছু করা হচ্ছে ইসলামের নিয়মটাই হচ্ছে সবচেয়ে বড় কথা মর্যাদা পাওয়ার মর্যাদা দেওয়ার মাধ্যম আমরা ওই কথাটুকু আর পূর্ণ করে যে উমর রাজিয়া তালনা এই কথা বললেন যে আয়েসার জিয়াল্লাহ আনাহাকে গিয়ে বলো যে উমার ওখানে কবরের জন্য অনুমতি চাচ্ছেন বলিও না যে আমিরুল মোমিনিন চাচ্ছেন অর্ধপৃথিবীর পৃথিবীর খলিফা চাচ্ছেন এই কথা বলিও না মমিনদের আমির চাচ্ছে এই কথা বলিও না এই কথা বললেন একজন ব্যক্তি চাচ্ছেন এই কথা বলার পরে তিনি আরেকবার বললেন শোনো জানাজা কমপ্লিট যখন হয়ে যাবে তখন কবর দেওয়ার পূর্বে আগে রেখে দিও লাশ রেখে দিয়ে আবার অনুমতি চায়ও যদি পনরাই কবরে রাখার পূর্বে যদি তার অনুমতি হয় তাহলে কবরে রাখিও আর যদি রাখার সময় অনুমতিতে তার যদি উনিশ বিশ থাকে তাহলে কবরে রাখিও না তিনি এ কথা কারণটা ছিল অনেকেই হয়তো বুঝতে অসুবিধা হতে পারে এটি ছিল আয়সার হুজরা কক্ষ সুতরাং এটার মালিক তিনি আর সেই জায়গাতে তার কাছ অনুমতি ছাড়া যে অর্ধজাহানের শাসক তিনি নিয়ে নেবেন যে উমার রাজি আল্লাহর মতে একজন ব্যক্তি যদি রাষ্ট্রীয় মর্যাদায় জানা যান না চান দুনিয়া থেকে বিদায় নিতে না চান তাহলে আপনার আর আমার এরকম একটা মর্যাদা অন্তরে আসাটা কি কুসংস্কার নয় জাতি জনগণ দিবে কি কুসংস্কার ঘুরিয়ে নিয়ে বেড়াবে এটা কি কুসংস্কার নয় ধন্যবাদ যাবো আসলে উনি রাষ্ট্রীয় মর্যাদা বাদ দিলেন নাকি উনি তো বাইশটা রাষ্ট্রের উনি ছিলেন যেভাবে অমর খাত গেলেন এটাই হল রাষ্ট্রীয় মর্যাদা মানে আর আমরা যেটা অনুসরণ করছিলাম মুসলমান এটা তো আসলে কাফের রাষ্ট্রের মর্যাদা ধন্যবাদ আপনাকে আমি যেটা এখন যেতে চাইব সেটা হলো এই যে এই যে আমাদের সমাজে আরেকটা আছে যে লাশ বা জানাজাটাকে অর্থাৎ মৃতদেহটাকে নিয়ে গেলাম যে মাঠে আমরা জানাজা মো সেখানে নিয়ে গিয়ে দেখা যাচ্ছে যে কোনো জায়গায় আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা পর্যন্ত বক্তৃতা ফাতেমা রাজি আল্লাহ আনহার বিষয়টি তখন পরিবেশ পরিস্থিতি ছিল আলী রাজি আল্লাহ তাল সাথে ওমার এবং আবাক সিদ্দিকের সাথে একটু মনকসক ভাবে বিষয়টি প্রকাশ ছিল সেই কারণে আলী রাজি আল্লাহ কখন না জানিয়েই তার স্ত্রীকে মাটি দিয়ে দিয়েছিলেন কিন্তু আমরা এখানে যেটুকু বুঝতে পারছি বোখারি মুসলিমের হাদিস যে জনৈক মহিলা যিনি মসজিদ ঝাড়ো দিতেন মসজিদ ঝাড়ো দিতেন এই মহিলাকে সাহাবিগণ রাসুলকে না জানিয়ে মাটি দিয়ে দিলেন এখান থেকে বোঝা যাচ্ছে যে মাটি দেওয়ার বিষয়টি যেমন তাড়াতাড়ি তেমনি একজন লোক মারা গেলে তার খবরটি বড় থেকে বড় ব্যক্তিকে জানাতে হবে তারপরে বড় বড় কুসংস্কার জানাজাকে সামনে করে রয়েছে তার এটা একটি বড় কুসংস্কার রাসুল সাল্লাহ আলহ্লাম কোন জানাজাই উপস্থিত হলে তিনি বলতেন যে এ লোকের কোনো। করঋণ কোন দাঁড়িয়ে যেত যে ঠিক আছে আমি ঋণ পরিশোধ করে দেবো হয়ে গুলো হয়ে গেলাম আহ জানাজা করাতেন অত্র বিবনে বুঝা যাচ্ছে যে জানাজাকে সামনে রেখে कथा दो चार कथा बोला प्रयोजन जे व्यक्तिर लेंदेनर बेपार एक हादिस आजा पार है तो लोकट खूब भलो तो अल्लाह रसुलजाब जाना जरूरी गल्ट लाश पास दिए गलो तो सहबीगुण बल खराब तो अजाब की अजाब और जान जरूरी गल বক্তব্য দেওয়া একজনের পরে একজন একজনের পরে একজন অমুক নেতা তারপর অমুক নেতা তারপর অমুক নেতা বক্তব্য দিবে তারপর জানাজা শুরু হবে এগুলো কুসংস্কার মাইহাত সম্পর্কিত যে কিছু কথা থাকলে যিনি আলেমে দিন যিনি দিন সম্পর্কে জানে দু চারটা কথা বললেন কিন্তু দেখা যাচ্ছে যে নেতাদের একটা সিরিয়াল যায় যেভাবে আমাদের চলছে যে কোথাও রেওয়াজ আছে যে জনগণ জড় হয়ে গেছেন এখনো মাইত কে বের করতে দেরি তখন একজন বক্তাকে লাগিয়ে দিল ওয়াজের জন্য এই যে জনগণ বসে আছে আর ওয়াজ শুনতেছে এইরকম মানে অপেক্ষায় এটা করা যেতে পারে কারণ আল্লাহ তো বাজারে চলে বাজারে আল্লাহ রসুল তো লক্ষ্য রাখতেন যদি এরকম বা এরকম সুযোগ হয়ে যায় সেক্ষেত্রে রাখতে পারে আল্লাহ রসুল যে লম্বা হাতি হ্যাঁ আল্লাহ রসুল দাফনের আগেই বলেছিলেন মাটিতে দাগ এর এইরকম যে নীতিগতভাবে আনুষ্ঠানিক ভাবে সব জায়গাতে করতে হবে এটাও কিন্তু কুসংস্কার হয়ে যাবে তা জুতাকে আমরা জুতার উপরে আবার দাঁড়াই জুতা পায়ে দিয়ে দাঁড়ানো হলো জুতায় যদি ময়লা না থাকে তাহলে জুতাই নামাজ সালাত পড়াটায় বা জানাজা উত্তম আর যদি ময়লা থাকে আমরা বলবো যেটুকু শূন্যিক আছে সেভাবে ইমাম সব দাঁড়াবেন কিন্তু জুতার ব্যাপারটা হলো যে আপনি যখন জুতার নিচে কিছু অপবিত্রতার আশঙ্কা করবেন তখন তো আপনি যে কয়েক কদম হেঁটে এসেছেন কতটুকু হেঁটে এসেছেন মাটি পাড়িয়ে আসলে তো এটা পাক হয়ে যাওয়ার কথা তারপরেও যদি কোনো একবারে কিছু লেগে থাকার আশঙ্কা করেন তাহলে আপনার জুতা দুটা খুলে আপনি কি করবেন সাইডে বাম দিকে রাখবেন যদি মুসল্লি না থাকে আর যদি দেখা যায় বাম দিকে মুসল্লি আসে তাহলে আপনি দুই পায়ের মাঝখানে রেখে দেবেন হ্যাঁ কিন্তু জুতার উপরে পাড়াত দাঁড়িয়ে নয় কারণ জুতার ভিতরে পা ঢুকিয়ে দাঁড়ানো যা তারা ঘৃণা করে সম্মানিত সুদী দর্শক আমরা জানতে পারলাম মাইয়ের যখন আমরা তাকে নিয়ে যাব হাজির হয়ে যাবে আর বিলম্ব করা ঠিক হবে না তাকে তখনই সন্ন্যতরে সলাত আদায় করে তারপর তাকে দ্রুত দফন করতে হবে কিন্তু সুযোগ যদি পাই মাইয়েত এখনও হাজির হয় নাই কিছু লোক আসে মাঝে মধ্যে কিছু অর্জাত করা যেতে পারে কিন্তু এটিকে রসমে পরিণত করা কখনো ঠিক হবে না উপরন্তু মাইয়েত হাজির হওয়ার পরে আর কোনো বক্তৃতার কোনো সুযোগ নেই একমাত্র সুযোগ যদি থাকে তাহলে তার পক্ষ থেকে কোনো প্রকার লেনদেন পাওনা দেন আসে কিনা জেনে নেওয়া এটুকু বিষয় থাকতে পারে নতুবা এই যে কালচার আমাদের মধ্যে চলতেছে সেটি সহ আস্তে আস্তে এটা দলীয় জানাজায় পরিণত হয়ে যাবে কাপি জানাজ পরিণত হবে না আল্লাহর আমাদের সকলকে এই সমস্ত বিষয়গুলি বুঝে সত্যের পথে ফিরে আসার তরফিক দাবি করুন সকল প্রকার কুসংস্কার আমাদের সকলে হেফাজ করুন আমিন আসসালাম আলাইকুম থাকে না এই ড জাহাঙ্গীর ইব্রাহিম জাহাঙ্গীর আলম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 র্তাকে জানার জন্য ইসলামের প্রকল্প মেনে চলার গুরুত্ব কি ভালো মন্দির মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছে আল্লাহর শরীয়দের বাইরে যাওয়ার সুযোগ তার ইসলামের উপরে বিন মহসিদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহেদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিনাম্মদ তেল হুসেন হারুন হোসেনের উপস্থাপনায় अनन्य गुणावल जान देखान माना दुनिया आज रे नुन सम्प्रचार सकाल आठ टेल टी